হিমেন শেত নিজি ওকলিল হকি কুম बोलो सत्य तुम्हारेपालक हईते प्रेरित सूतरा जहार इच्छा इमान आनुक जहर इच्छा अस्वीकार करू आर जमाना भ আখেরি জামানা আছে ভাই এই তো আখেরি জামানা ইমাম মাহদি আসিয়াছে ভবে শুনেও কি তাহা শুনো না এই তো আখেরি জামানা आखेरी आशी भाई ए तो आखेरी इमाम महदी भवे सुने की शो ना तो आखिर माना चौद शताबी हो पार तुमरा कि शतार तुमरा कि रम जाने चाँदे सूर्य ग्रहण लागिल देखो ना পূর্ব গগনে ধূমকেতু এলো জমি ঘন ঘন কাপিয়া বলিল পূর্ব গগনে ধূমকেতু এলো জমি ঘন ঘন কাপিয়া বলিল দিনের মাহদি আসিয়াছে ভবে কান খুলে কেন শুনো না एही तो आखिर जमाना आखिर जमाना आशिया भाई तो जमाना इमामाहिया सुने किा शुनोना तो आखिर जमाना মরুভূমে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওরা আপনারা শুনছেন জিটিএতে একশো দশমিক সাত এফ ভয়েস তরঙ্গে এবং সরাসরি ইন্টারনেটে বিশ্বব্যাপী ডাব্লু ডাব্লু ডাব্লু ডট এবং অফ ইন্টারনেটে বাংলা ডট এই ঠিকানাতে এই অনুষ্ঠানে আপনারা যে সময় ফোন করতে পারেন প্রশ্ন করতে পারেন 416 ওয়ান টোল ফ্রি ওয়ান এইট আজকের অনুষ্ঠানে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার জনাব মোহাম্মদ আহমদ তপু জনাব শকত আহমদ খান জনাব তাজুল ইসলাম জনাব মানা ইনামুর রহমান মিশনী সাহেব এবং প্রধান অতিথি জনাব আহম্মদ তারেক মোবাসের সাহেব এনারা সবাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের স্টুডিওতে এসেছেন জনাব আহমদ তারেক মুবাস সাহেব ইউকে থেকে জেনাব তাজুল ইসলাম সাহেব ভ্যানকুভার থেকে জেনাব শকত আহমদ খান ক্যালগেরি থেকে আর বাকি আমরা সবাই টরন্টো থেকে এছাড়াও কারিগরি সহায়তায় আছেন জনাব রিয়াজুর রহমান আপনারা যে সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন আজকের অনুষ্ঠানে আপনাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর আমরা দিব এছাড়াও আমরা আহমদিয়া মুসলিম জামাতের আমাদের যে নেতা আছেন তার সাথে সম্পর্ক তার খুদ্া তার খুদ্বা শোনার গুরুত্ব এবং নামাজের গুরুত্ব আল্লাহর সাথে সম্পর্ক এগুলো নিয়ে আলোচনা করুষ্ঠানের প্রথমেই আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা শান্তি ও প্রগতির দুধ হজরত মির্জা মসরুর আহমদ ইসলামের খলিফা গতকাল শুক্রবার যে খুদ্া প্রদান করেন প্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম নিয়মিত আমরা আপনাদের সামনে আমাদের হুজুরের খোদবার সরমরম উপস্থাপন করে থাকি আজকেও আমরা হজুরের খুদ্বার চেষ্টা করছি গতকাল বারোই অক্টোবর আমাদের প্রাণ প্রিয় খলিফা হাজরতামী আসল আজিজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের সাহাবিদের আল্লাহ ও তার রসুল এবং ধর্মের প্রতি ভালোবাসা তাদের কুরবানি তাদের আদর্শ এবং তাদের পবিত্র যাত্রার বা জীবন আচরণের স্মৃতিচারণ করে খোদ্ভা প্রদান করেন প্রিয় দর্শক বা প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা জানেন যে হুজুর আজকাল মহানবীর শাহ যে সব যেসব বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন সেসব সাহাবীর স্মৃতিচারণ করছেন তিনি বলেন আজ আমি যেসব সাহাবীর স্মৃতিচারণ করতে যাচ্ছি তাদের জীবন আচরণ ও ঘটনাবলী ইতিহাসের পাতায় বিস্তারিতভাবে সংরক্ষিত হয়নি কোনো কোনো খোদ্বায় আমরা দেখেছি যে হুজুর একজন বা দুজন সাহাবির কথা বর্ণনা করেন বা তাদের জীবনচরিত আলোচনা করেন কিন্তু আজকের বা গতকালকের খোদ্বায় হুজুর যাদের কথা বলেছেন তাদের অধিকাংশ সাহাবির জীবনচরিত সম্পর্কে ইতিহাসের পাতায় খুব কমই উল্লেখ পাওয়া যায় কোন কোনো জায়গায় শুধুমাত্র তাদের নাম উল্লেখ রয়েছে কারো কারো কবে কোথায় মৃত্যুবরণ করেছেন তার শুধুমাত্র উল্লেখ রয়েছে কিন্তু হুজুর বলেন কয়েকজন সম্পর্কে তো কেবল দু এক লাইনের শুধু তথ্য পাওয়া যায় কিন্তু যেহেতু আমি চাই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সকল সাহাবির বিবরণ একসাথে জামাতের কোনো পুস্তকে লিপিবদ্ধ হোক তাই সংক্ষিপ্ত বিবরণের যে উল্লেখ রয়েছে বিভিন্ন সাহাবির তাদের কথাও আমি এখানে উল্লেখ করছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম কোনো একটি বইতে বদর সাহাবিদের সকল নাম এবং তথ্যগুলো পেতে পারে এরপর হুজুর বলেন এমনিতেও এসব সাহাবিদের বা এসব সাহাবির যে মর্যাদা মোকাম রয়েছে তাদের বর্ণনা সংক্ষিপ্ত হলেও আমাদের জন্য সেই স্মৃতিচারণ বা তাদেরকে স্মরণ করা আমাদের জন্য কল্যাণের কারণ এরা হলেন সেসব মানুষ যারা দরিদ্র ও দুর্বল হওয়া সত্ত্বেও ধর্মের সুরক্ষায় প্রথম সারিতে ছিলেন শত্রুদের শক্তি প্রতিপত্তিতে তারা কোনোভাবেই ভীত্রস্ত হননি বরং আল্লাহর সত্তাতেই ছিল তাদের যাবতীয় আশা ভরসা এবং অঘাত বিশ্বাস এবং আস্থা মহানবী ইসাল্লাহের সাথে বিশ্বস্ততা ও ভালোবাসার প্রতিজ্ঞা করার পর তা পালনের নিমিত্তে তারা নিজেদের প্রাণ বিসর্জন দিতেও কুঠাবোধ করেননি বিশ্বস্ত তারা করার প্রতিদানে প্রতিদানে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হবার ঘোষণা প্রদান করেন এরপর হুজুর আনোয় আনোয়ার আজ আল্লাহ আজিজ একাধারে সেসব সাহাবির নাম উল্লেখ করেন এবং তাদের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন প্রথম সাহাবিও আব্দুর রাতে তিনি শাহাদ বরণ করেন এই যুদ্ধে তার পিতা চাচা এবং ভাইও শহীদ হয়েছিলেন হাজর সিনান বিন সাইফি রাজি আনহু নবুতের দ্বাদশ বর্ষে হজরত মুসাবের তবলিগে মুসলমান হন এবং আকাবার দ্বিতীয় বয়তে অংশগ্রহণ করেন তিনি খন্দকের যুদ্ধে শহীদান হাজত আবদুল্লাহ বিন আবদেম মানাফ রদিয়াল বদর ও ঐহদের যুদ্ধে অংশ নিয়েছিলেন আরেকজন সাহাবি ছিলেন হাজর মোহরেস বিন আমের বিন মালেক রদিয়াল্লাহ আনহু এই নামগুলো যেগুলি আমরা শুনছি এদের অনেকের নামই খুব একটা আমাদের কাছে পরিচিত নয় কিন্তু হুজুর বলছেন যে তিনশো জন সাহাবি অংশ নিয়েছিলেন বদরের যুদ্ধে তাদের প্রত্যেকের নাম ইতিহাসের পাতায় লিখিত আছে আমাদের জামাতের কাছেও একটি বই থাকা উচিত যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সেই বইটি পড়ে এদের নাম জানতে পারে এবং শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করতে পারেন হুজুর বলেন যেহেতু যুদ্ধে আরেকজন সাহাবি হলেন হসর মোহরেজ বিন আমির বিন মালিক ও রাদিউল্লা তিনি বদরের যুদ্ধে অংশ নেন ওহোদের যুদ্ধে রওনা হওয়ার পূর্বেই ওহোদের যুদ্ধে রওনা হওয়ার পূর্বে সকালবেলা তিনি মৃত্যুবরণ করেন যেহেতু তিনি যুদ্ধে যাবার নিয়ত করেছিলেন তাই মহানবীর সাল আলহাম তাকে একান্তরবশ হয়ে বদরের ওহদের যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে গণ্য করেছেন হজর আয়েস বিন মায়েস রাহানু একজন আনসারি সাহাবি ছিলেন তিনি বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল আলহাসমের সাথে অংশ নেন হাজত আবুবকর রাজি আলাহনুর খেলাফতকালে দ্বাদশ হিজিতে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন আরেকজন সাহাবি হলেন হজর আবদুল্লা বিন সালামা বিন মালেক আনসার রাদি আল্লাহ তালা আনহু তিনি বদর এবং ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ওহুদের যুদ্ধে তিনি শাহাদ বরণ করেন আরেকজন সাহাবি হলেন হাজরত মাসুদ বিন খালদা রদি আল্লাহ তালা আনহো তিনি বীরে মাওনার ঘটনায় শহীদ হন আপনারা জানেন বীরে মাউনার ঘটনা যেখানে সত্তর জন কোরআনে হাফেজকে তারা ধোকা দিয়ে শহীদ করেছিল কিন্তু আবার অন্য কারো মতে খাইবারের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন এরপর আছেন হাজরত মাসুদ বিন সাদ আনসারি রাজিলাত রানু তিনি বদর এবং অহুদের যুদ্ধে অংশ নেন কারো কারো মতে তিনি বীরে মাউনার ঘটনায় শহীদ হন আবার অন্য কারো মতে তিনিও খায়বারের যুদ্ধে শহীদ হয়েছিলেন মতান্তর রয়েছে এরপর আছেন হাজরত জায়দ বিন আসলাম রদুল্লাহ আনহু তিনি একজন আনসারি সাহাবি ছিলেন হাজত আবু বকর রাজিলাত রানহুর যুগে তুলাহিয়ার সাথে এক যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন আরেকজন সাহাবি হলেন আব্দুল মনজের ইয়াজিদ বিন আমের রাদিউল্লাহ বদর এবং ওহোদের যুদ্ধে তিনি অংশ অংশগ্রহণ করেন এভাবে হুজুর একাধারে বেশ কয়েকজন সাহাবির কথা উল্লেখ করেন যারা মহানবিসালের সঙ্গে বদর এবং ওহোদের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তাদের মধ্যে অধিকাংশই যুদ্ধে শাহাদ বরণ করেন এবং তারা তাদের নিজের ইমান এবং তাদের বিশ্বাসের যে পরিচয় সেটি তারা প্রমাণ নিজেদের প্রাণের এটি হুজুর বেন আজিজ বলেন এই ছিল বদরি সাহাবিদের বিবরণ তারপর হুজুর দুটি গায়েবানা জানাজার নামাজ গতকাল পড়িয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছি প্রথম জানাজা ছিল মালয়েশিয়ার जनब उनल मालय नैशनल प्रेसिडेंट छत आठ ही अक्टोबर चुहत्तर बस बिन्नी इंतेकाल कर इनराल इन राजनीस छियासी सने खलिफल मुसीद रे रेम तला के मालयशिया जमतर प्रेसिडेंटर दायित्व अर्पण कर हजुर द्वितियों जनाजा नमजी पड़ानी छा হামিদা বেগম সাহেবা যিনি রাবর চৌধুরী খালিদ আহমদ সাহেবের স্ত্রী ছিলেন গত পাঁচই অক্টোবর চুরাশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন ইনআাল ইহেবা ইনাইলেহরাজুন তিনি ছিলেন জামাতের মুর্বী মৌলানা বাশারাত নজির সাহেবের মমতা ময়ী এছাড়াও তার এক জামাতা এবং একাধিক নাতি ওয়াকেফে জিন্দিগি হিসেবে জামাতের সেবায় রত রয়েছেন হুজুর এই মহিষী নারীর স্মৃতিচারণ করেন এবং তাদের উভয়ের বিদেহী আত্মার শান্তি এবং মাকফেরাত কামনা করে এই ছিল এবং আপনারা শুনুন আমরা শুধুমাত্র সময় দিকে লক্ষ্য রেখে সারমরম উপস্থাপন করছি আপনারা হুজুরের পুরো খোদ্টি শুনতে পাবেন আমাদের এই রেডিও চ্যানেলে অর্থাৎ বাংলায় এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকম জি বাংলা ডট কম এটাতে এবং আমাদের অফিসিয়াল্লিউলা ডট ও আর জিতে আসসালাম এই হচ্ছে প্রতি শুক্রবারই তো হুজুর আয়দ আল বিনাস আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন আমাদের উদ্দেশ্যে বিশ্বের একশো দুইশো মত দেশে যে আহমদিয়া আছে সেখানকার সবাই এই লাইফ খুঁজ বা শোনেন হুজুরের কাছ থেকে সরাসরি তো এর মাহাত্মার যে এবং কিভাবে সারা ওয়ার্ল্ডে যদি আপনি শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলুন আহমদ তারক মুহ ধন্যবাদ আপনাকে সাইফুল ইসলাম সাহেব দেখুন আমি আহমদিদের উদ্দেশ্যে আপনি বলতে বলেছেন আমি তাই বলছি এছাড়াও যারা ধর্ম পালন করতে চায় না তারাও এর উপকৃত হতে পারে যেহেতু এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে সবাই তাদের কোনো না কোনো ফল পাবে তারা ভালো ফল পাবে সুফল বয় নিয়ে আসবে সে ধার্মিক হোক অধর্মিক হোক যেই হোক ভালো কাজের ভালো ফল এটাই তো আমরা জানি জি ধন্যবাদ কোরআন শরীফের একটি আয়ত্তের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি ই শরীফের সুরা আনফালের আয়াত ইয়া ই আমজিবুল ইহেবসুল ইদাদ আকুম লেমা ইকুম এতটুকু আমি শুধু পড়লাম আয়াতের প্রথম অংশটি এখানে বলা আছে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদেরকে যখন ডাকে তাদের ডাকে সাড়া দাও তারা কেন তোমাদেরকে ডাকে তারা তোমাদেরকে জীবিত করার জন্য আহ্বান জানায় আহমদিয়া মসিন জামাতের দৃঢ় বিশ্বাস এবং আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই বিশ্বাসটি লালন করি পালন করি বিশ্বাস করি যে আমাদের জামাতের যিনি খলিফা আছেন তিনি খোদার প্রতিনিধি খোদার রসুলের প্রতিনিধি তো তার ডাকে সারা দেওয়াও আমাদের জন্য আবশ্যক এবং তিনি আমাদেরকে জীবিত করার জন্যই আহ্বান জানান তিনি আমাদেরকে জীবিত করার জন্য ডাকেন তো আমরা বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব সারা পৃথিবীতে মানুষ ধর্মকর্ম পালন করছে কেমন যেন একটা কেমন যেন একটা কৃত্রিম একটা বিষয় একটা গদবাধা কোনো কিছু একটা পালন তারা করছে দেখলে যেন মনে হয় তাদের মাঝে কোনো প্রাণের কোনো অবশিষ্ট কিছু নেই কিন্তু আহমদেজ আমাদের বিষয়টি একেবারেই ব্যতিক্রম কেন আমাদের মাঝে একজন আধ্যাত্মিক চিকিৎসক আছেন তিনি নিয়মিত আমাদের চিকিৎসা করছেন তিনি চিহ্নিত করেন আমাদের মাঝে কোথায় কোন ব্যাধি আছেন এবং সেই ব্যাধি চিহ্নিত করে সেই অনুযায়ী তিনি আমাদেরকে ব্যবস্থাপত্র এবং চিকিৎসা পত্র দান করেন হুজুরের খোদবা হচ্ছে সেই ব্যবস্থাপত্র আমরা মনে করি আমরা বিশ্বাস করি যদি আমরা নিয়মিত হুজুরের খদবাটি শুনি তাহলে আমাদের ভেতরকার যত কলুস আছে যত ব্যাধি আছে এ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো যারা যে পরিবার নিয়মিত হুজুরের খোঁজবার শুনে তারা এর সুফল পাচ্ছে যারা মনে করে যে হুজুর তো একাধারে একই ধরনের কথাবার্তা বলে আর এতে শোনার কি আছে কিন্তু মনে রাখবেন খলিফাবাক তিনি আল্লাহ তালার প্রতিনিধি তিনি দ্বারোগানন তিনি কাউকে মেরে কাউকে বন্দি করে কোন জায়গায় জোর জবরদস্তি করে তাকে কোনো কথা মানাবেন এমন না তিনি ভালোবাসার সাথে স্নেহের সাথে আদর করে বারবার একই কথা বুঝাতে থাকেন একই কথা বুঝাতে থাকেন আমরা হুজুরের সঙ্গে কাজ করি আমরা জানি হুজুর বলেছেন এটি যে প্রত্যেক তিন সপ্তাহ পরপর তোমরা দেখবে যে আমি নামাজের উপরে খোঁত বা দিই হুজুর এটা নিজে বলেছেন যে প্রত্যেক তিন সপ্তাহ পর দেখবে আমি কোনো না কোনোভাবে নামাজের উপরে খোঁত বা কারণ মানুষের প্রকৃতিতে স্বভাবের মধ্যে এটি আছে যে মানুষ যেটা শুনে তাৎক্ষণিকভাবে খুব উজ্জীবিত হয় কিন্তু কিছুক্ষণ পরেই আবার সে ইস্তীমিত হয়ে যায় বা ভুলে যায় বা ঠান্ডা হয়ে যায় তো যদি হুজুর আমাদেরকে বারবার বারবার আমাদের কনে কানে একটি কথা ফেলতে পারেন তাহলে হুজুর বিশ্বাস করেন যে হয়তো কোনো একটা সময় গিয়ে কাজ হবে এবং অবশ্যই কাজ হচ্ছে পৃথিবীতে লক্ষ লক্ষ বরং কোটি কোটি আহমদি এমন আছে যারা হুজুরের কথায় কর্ণপাত করে এবং তারা নতুন জীবনের স্বাদ তারা উপভোগ করে লাভ করে তারা নতুন জীবন ফিরে পায় আমরা আহমেদীদেরকে অনুরোধ করব আপনারা খোদ বাটি শুনেন হেলায় হারাবেন না এই সব সুযোগ আর যারা অহমদি ভাই আছেন তাদেরকে অনুরোধ করবো যে ভাই আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহর দিকে ডাকার জন্য একটা মানুষ পৃথিবীতে আছে কোথাও খুঁজে পাবেন না সারা পৃথিবীতে নাস্তিকতা আর বিধর্মী মানে ধর্মের নামে অধর্ম এ ধরনের সব অপকর্ম ছড়িয়ে আছে সর্বত্র মানুষ বড় বড় কথা বলে বড়ো বড়ো বুলিয়ে আউড়ায় কিন্তু সঠিক এবং সত্য যে বিষয় যেটা কার্যকর যেটা মানুষের জন্য কল্যাণকর যেটা মানুষের পরকালের জন্য মানুষকে অনুপ্রাণিত করে এই ধরনের কথা কেউ বলে না এবং তাদের কথা কর্ণপাত করারও কেউ বলতে পারেন যে না আমাদের মসজিদেও তো আমাদের আলেমুলারা মৌলবী সাহেবরা ভালো ভালো কথা বলে কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা লাভবান হচ্ছে কতটা কার্যকর হচ্ছে এটি এই কথা শুনে কতজন মানুষের জীবনে পরিবর্তন আসছে হাতে গোনা আমরা একটু আগে একটা বক্তৃতা প্রস্তুত করছিলাম হুজুর আফ্রিকার বেনিনের লোকের কথা বলছেন যে দেখো সে বলছে আমি মুসলমান ছিলাম আমি নামাজও পড়তাম ইভেন তাহাজুতোও পড়তাম কিন্তু আহমদি হওয়ার পর আমি যখন নামাজ পড়তে আরম্ভ করি আমি নামাজে ভিন্ন স্বাদ পাচ্ছি কারণ আহমদীয় মুসিম জামাত আমাকে নামাজ কিভাবে পড়তে হয় এটা যেমন বুঝিয়েছে এবং নামাজ পড়লে পর লাভ কীভাবে কী হবে সেটাও আমাকে বুঝিয়েছে এবং নামাজের গুরুত্বও আমাকে বুঝিয়েছে তো আমার জীবনে আমি এখন নামাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে। যদি কোনো ব্যক্তি তার নিজ জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে পারে তাহলে তার সন্তানরাও অটোমেটিক্যালি সেই পথে চলবে আর যে ব্যক্তি নিজে ঘুমিয়ে থাকে আর সন্তানকে যদি বলে যে ফজরের নামাজে উঠতে হবে সেই বাড়িতে কখন এই ফজরের নামাজ কায়ম হয় না তো এই আমরা এই কথাটা অত্যন্ত দৃপ্ত কণ্ঠে বলতে পারি যে আমাদের মাঝে যে আধ্যাত্মিক চিকিৎসক আছেন তিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে আমাদের বেধি চিহ্নিত করে ব্যবস্থাপত্র দিচ্ছেন সেই ব্যবস্থাপত্র যদি আমরা গ্রহণ করি অবশ্যই আমরা আমাদের রোগ নিরাময় করতে পারব আমাদের বেধি থেকে মুক্ত হতে পারব তাই আবারও পুনরায় আপনাদেরকে হুজুরের খদ আমন্ত্রণ আমাদের এই বর্তমান যুগে খোদ বাসনার জন্য যত আধুনিক প্রযুক্তি আছে তা আমরা ব্যবহার করছি আপনারা খুদবার আর আহমেদিয়া বাংলা ডট এই ঠিকানাতে অথবা আল ইসলাম এই ঠিকানাতে অথবা ভয়েস অফ ইসলাম আমাদের খলিফার খুদ্ বা নিয়মিত বেজেই চলেছে আপনারা যে কোনো সময় এখানে লগ করে এটা শুনতে পারেন এবং আপনাদের মতামত ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা ভয়েস অব ইসলাম বাংলা শুনছেন জিটিএতে একশো দশমিক তরঙ্গে আমাদেরকে প্রশ্ন করুন এই নাম্বারে ফোর ওয়ান সিক্স ফোর ওয়ান টোল ফ্রি আমাদের ওয়েবসাইট গিয়ে আমাদেরকে ওখান থেকে সরাসরি ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন আমরা একটা একটি ইমেলে প্রাপ্ত প্রশ্নের উত্তর আপনাদের কাছে দিব মালানা এনানামুর রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন স্পেইন থেকে প্রিন্স বিপ্লব প্রিন্স উনি প্রশ্ন পাঠিয়েছেন তার প্রশ্ন হচ্ছে নামাজ এবং দোয়ার মাধ্যমে কিভাবে নিজের আধ্যাত্মিক উন্নতি লাভ করা সম্ভব আমরা কিভাবে নিজেদেরকে নামাজ এবং দোয়ার মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক উন্নতি জারি রাখতে পারি এবং নিজের নামাজকে হেফাজত করতে পারি ধন্যবাদ প্রশ্নের জন্য আল্লাহতালা যেরকম আমাদেরকে একটি শরীর দিয়েছেন সেরকমই একটি আধ্যাত্মিক রু দিয়েছেন এবং এবং শরীরকে চালানোর জন্য যেরকম খাবারের দরকার হয় সেরকমই আমাদেরকে যে আত্মা দিয়েছেন আল্লাহ তালা রু দিয়েছেন সেটাকেও চালানোর জন্য আল্লাহতালা রেখেছেন নামাজ যদি আমরা নামাজ না পড়ি তাহলে আধ্যাত্মিকভাবে আমরা আমরা কোনোভাবেই উন্নতি করতে পারব না আর যে কারণে পাঁচ ওাক্ত নামাজ যেটা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন সেটা সঠিকভাবে আদায় করা জরুরি আর যে প্রশ্ন করতে যে প্রশ্ন করেছেন যে আমরা নামাজের মাধ্যমে কিভাবে আধ্যাত্মিক উন্নতি করতে পারি তো আধ্যাত্মিক উন্নতির প্রথম যে সিঁড়ি সেটা হচ্ছে নামাজ যদি কেউ বাকি সব ভালো কাজ করে কিন্তু সে নামাজ ছেড়ে দেয় তাহলে তার প্রথম সিঁড়িটাই মিস হয়ে যাবে যে কারণে নামাজটা অনেক বেশি জরুরি এবং আমাদের এখনই কথা হচ্ছিল আমাদের খলিফা হজরত মির্জা মুসর আহমদ তিনি যে বলেছেন তিনিও গত বারবার খুদবাতে কথাই বলেন नाममे एवं द्धमे जख मानुष दोर माध्यम आल्ला तला के आल्ला तलार् प्रार्थना कर तह से आल्ला तला तीय अनुजी सहाज्य दें और सहार प्राप्त पर ईमान एक नतून प्राण से संचरण है जे और एभव आस्ते आस्ते मानुष तारधात्मिक भावे तार उन्नति है तो तानु जख नियमित नाम पढ़े नाम जो से दवा करल्ला दवा दोर जवाबे তাকে একটা সাহায্য দিবেন সেভাবে তার ইমানে উন্নতি হবে এবং সে আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করবে প্রিয় শ্রোতাবিন্দ আপনারা সংক্ষিপ্ত উত্তর শুনলেন এছাড়াও এতক্ষণ আমরা জুমার খুদ্া নিয়ে আলোচনা করছিলাম ইসলামের খলিফা যে খুদ্গুলো দিয়ে যাচ্ছেন নামাজ সম্পর্কিত ওনার তিনটি খুদ্বা ডাব্লুডাব্লু ডাব্লু ডট ভয়েস ফ্রন্ট পেজেই দেওয়া আছে সমাজের যারা যুবক এবং কিশোর তাদের উদ্দেশ্যে তার বকৃতা সমাজের যে সম্মানিত নারী বৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে তা ওনার নামাজ সম্পর্কিত খুদ্ এবং চল্লিশের অধিক বয়সের যারা ব্যক্তিবর্গ আছেন পুরুষ আছেন তাদের উদ্দেশ্যেও নামাজের গুরুত্ব সম্পর্কে তিনটি খুদ্বাই ওখানে দেওয়া আছে আপনি সময় নিয়ে যে কোনো সময় আপনার ড্রাইভ করতে করতেও শুনতে পারেন সেখান থেকে বিস্নে শুয়ে শুয়েও শুনতে পারেন অপসর সময়েও শুনতে পারেন তো সব ধরনের ব্যবস্থা আমরা করে দিয়েছি আপনি যেভাবেই পছন্দ করেন সেভাবেই শুনে নেবেন ক্ষুদ্রগুলো এখন আমরা আমাদের খলিফার সাথে প্রত্যেকের যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে সেদিকে আমরা আলোকপাত করতে চেষ্টা করব যেন সানসুদ্দিন আহমেদ সাহেব আপনার কাছে আপনার প্রশ্ন আমাদের প্রশ্ন আমাদের যে বর্তমান খলিফা ইসলামের খলিফা তিনি প্রত্যেকের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করে থাকেন জাতিসংঘের মহাসচিবও কখনো। ব্যক্তিগত পৃথিবীরভাবে প্রতিটি মানুষকে সাক্ষাৎ দেন না একজন প্রেসিডেন্টও প্রত্যেক মানুষকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ দেন না একমাত্র ইসলামের খলিফাই যিনি প্রত্যেকের ব্যক্তিগত চিঠির উত্তর দেন ব্যক্তিগতভাবে সাক্ষাতেরও সুযোগ দেন প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন রাতে ঘুমানোর সময় সবার জন্য দোয়া করে পৃথিবীর ২১২টা দেশের মানুষের জন্য দোয়া করে উনি ঘুমোতে যান তো আপনার যে অভিজ্ঞতা সেটা আপনি বলুন হ্যাঁ ধন্যবাদ ইসলাম সাহেব আসসালামাইকুমুল্লাহ শ্রোতা আল্লাহ বানায় মানুষ খলিফা বানাইতে পারে না আল্লাহ তালায় কুরান শরীফ আল নুরের ফিফটি সিক্সে বলছেন ওয়াদ আল্লাহ আল্লাহ তালা বলছে যে তোমাদের যারা ইমান আনবা ভালো কাজ করবা আমি তাদের ভিতরে খলিফা নিযুক্ত করব। তা আমাদের একজন খলিফা আছে খলিফা অর্থ আমাদের উনি আধ্যাত্মিক পিতা পিতা না থাকলে যায় এতিম হয়ে যায় খলিফা না থাকলেও এতিম হয়ে অন্য মুসলমান দলের কোন খলিফা নাই তারা এতিম তারা যাদের মনে যা আসে তাই তারা করতেছে কিন্তু আমাদের খলিফা সাহেব আমাদের প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর দিয়ে ডাকতেছেন যেহেতু তিনি হজরত মোহাম্মদ মুসাল ব্যক্তিগত অভিজ্ঞতা আমার ব্যক্তিগত ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যখনই আমি খলিফা সাহেবের সাথে মিলিত হইতাম তখন ওনার সাথে কথা বললে প্রাণ জুড়ে যেত উনি যে আল্লাহর খলিফা এতে কোনো সন্দেহ নাই আল্লাহ তাল্লাহ কোরআন মজিদে বলছেন যে তোমরা আল্লাহর রশিকে মজুদ মজুদভাবে আঁকড়ে ধরো আল্লাহর রশি কী উনি আল্লাহ তোর কোনো রসি নাই খলিফা হইল হজরত মহাসমের প্রতিনিধি উনি আল্লাহর রসি উনি উনিকে ওনাকে ওনার কথা মতো আমাদের চলতে বলতেছে যেমন আল্লাহ তাল্লাহ বলতেছেন সুরায় আল ইমরানের একশত চার নম্বরে আয়তে অতাসিম ও বেহাবলিল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রশিকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো তো আমরা আঁকড়ে ধরছি খলিবার কথা আমরা নিয়মিত শুনি এবং আমরা মানিয়া চলার চেষ্টা করি এখন এই এইভাবে আমাদের জমাতে শান্তি আসে আসতেছে এন আমাদের জমাতে ওনার বরকতে খলিবার বরকতে দুইশত বারোটা দেশের অধিক দেশে আমাদের জমাত প্রতিষ্ঠা করে আমরা বিভিন্ন লোকদেরকে আল্লাহ দিকে আমাদের খলিবার সাইজে তরুকলিভা আমরা আমরা তাদেরকে দাওয়া দিতেছি যাতে তারা হজর মোহাম্মদা সাল্লাহ আমরা একটা সংক্ষিপ্ত ওহে মানব গণ আদম সন্তান কোরআন কেন দেখো না ওহে আদম সন্তান কোরআন কেন দেখো না বিশ্ব নবীর গোলাম যিনি কাদিয়ানে আসলেন তিনি বিশ্ব নবীর গোলাম যিনি কাদিয়ানে আসলেন তিনি নূরনবীর গুণের গুণের আসলেন মহোদ চৌদ্দ সিদ্ধি পার হইল দিনের সর্দার চলে গেল। চৌদ্দ সিদ্ধি পার হইল দিনের সর্দার চলে গেল, হাদিসে প্রমাণ রইল খুঁজে দেখো না ওহে মানব গণ সন্তান কোরআন কেন দেখো না ওহে মানব গনাদম সন্তান কোরআন কেন দেখো না যুগের ই মামনা চিনিলে জীবন যাবে রসা তলে যুগের ই মামনা চিনিলে জীবন যাবে রসা তলে যাহিয়াতে মরণ হবে ভেবে দেখো না আর কতকাল থাকবে বসে জনম নেবে মহদিয়েছে আর কতকাল থাকবে বসে জনম নেবে মহদিয়ে সে অন্ধ ছাড়া কি বলিবে ভেবে দেখো না ওহে মানব গণ সন্তান কোরআন কেন দেখো না বিশ্বে এক জামাত চলছে খুঁজে দেখো রব আতে বিশ্বে এক জামা চলছে খুঁজে দেখো রবোতে কাদিয়া নে তার ঠিকানা ভেবে দেখো না ওহে মানব গণ আন্তান কোরণ কেন দেখো না ওহে মানব গণ সন্তান কোরআন কেন দেখো না বিশ্বনবীর গোলাম জিনি কাদিয়ানে আসলেন তিনি নূর্নবীর গুনের গুনে আসলেন মাহদি চৌদ্দ সিদ্ধি পার হইল দিনের সর্দা চলে গেল হাদিসে প্রমাণ রইল খুঁজে দেখো না উহে মানবগণ আদম সন্তান কোরআন কেন দেখো না প্রিয় সতাবিন্দ আমরা অনুষ্ঠানের কথাবার্তা আলোচনাতে আবার শুরু করতে যাচ্ছি আপনারা যে কোনো সময়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আপনারা ভয়েস ইসলাম বাংলা ডট এই ঠিকানা থেকে আমাদের প্রশ্ন পাঠাতে পারেন এখন আমরা আমাদের যে বিষয়ে আলোচনা করতেছিলাম খলিফার সাথে সাক্ষাৎ ভ্যানকুভার থেকে আগত জনাব তাজুল ইসলাম ফারুক সাহেব আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত অভিজ্ঞতা আছে হুজুরের সাথে সাক্ষাতের উনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমরা শুনব যে ওনার হুজুরের সাথে সাক্ষাতের পর তার জীবনের কী ধরনের পরিবর্তন এসেছে জীবনে উন্নতি এসেছে সেটা আধ্যাত্মিক হোক পারিবারিক হোক সামাজিক হোক আপনি একটু বলবেন আমাদের ধন্যবাদ সাকুল ভাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হে অবরাকাত সকল দর্শককে সাহায্যের আমন্ত্রণ আমাদের এই রেডিওতে রেডিও স্টেশনে সো আজকে আমি যে জিনিসটা বর্ণনা করতে যাচ্ছি এটা এক আকলে অনেক বিশাল জিনিস তারপর সংক্ষেপে চেষ্টা করব একটু বর্ণনা করার জন্য দুই সালে আমি প্রথম জামাতে আহমদিয়ার খবর পাই এবং বিভিন্ন পরীক্ষার পরে যাচাই বাছাইয়ের পরে जख देखल सत्यिकार जमाते आहमदिया इमाम महदिर जमात हमें तक बयात नहीं कारण एक कथार नहीं तो हलो इमाम माहदी कसम खेस जी सत्यार आल्ला पक्ष इमामी जदि मिथ्यवी हई ताली आल्ला तला कुरान मध्य वजा कर मिथ्यवदी हन आल्ला कतल करबें सोनी जेहेतु ওয়াদা করার পরেও দীর্ঘ সময় জীবন প্রাপ্তি হয়েছেন তারপর উনি মিথ্যাবাদী প্রমাণ হন নাই তো সত্যবাদী আমি ওনাকে গ্রহণ করলাম পরবর্তীতে দীর্ঘ সময় কিন্তু আমার সাথে খলিফা ওয়াক্তের সাথে কখনও সাক্ষাৎ হয় নাই যখন টু আটে যখন খলিফা ওয়াক্তের সাথে আমার মোলাকাত হলো তখন আমি এক বিশাল জ্যোতি দেখতে পেলাম তখন নিজের প্রতি এতটুকু কনফিডেন্স হলো যে যে আল্লাহর যে আল্লাহতালা যে মানুষের মাধ্যমে পৃথিবীতে নূর মানুষকে দেখান সেটা এক খলিফার মাধ্যমেই দেখা যায় পরবর্তীতে বিভিন্নভাবে যখন খলিফা ওয়াক্তের দিক নির্দেশনার মাধ্যমে ইবাদত শিক্ষা কেমন করে যদিও আমি জন্মসূত্রে মুসলমান ছিলাম এবং কি সুনি ধর্ম ফিরকা পালন করতাম কিন্তু খলিফা ওয়াক্তের দিক নির্দেশনার মাধ্যমে ইসলামকে আরও গভীরভাবে ধর্মকে আরও গভীরভাবে এবং আল্লাহকে কেন আমি ইবাদত করব। এই জিনিসটা যখন আমি খলিফা ওয়াক্তের মাধ্যমে জানতে পারলাম শিখতে পারলাম তখন আরও গভীরভাবে আমাকে ইসলাম পালনে উদ্বুদ্ধ করে এবং পরবর্তীতে আল্লাহ তালার অসেস ফজলে টু থাউজেন্ড আমি হজ করার সুযোগ পেয়েছি এবং ওসিয়ত করা বিভিন্ন জমাভাবে জমাতের খ্যাদমত করা এবং কি কমিউনিটির মাধ্যমে মুসলিম নন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবার মাঝে নিজেকে উৎসর্গ করা নিজেকে সবার মাঝে বিলীন করা যে আত্মমানবতার সেবা যেটা আমি আগে বুঝতাম না যেটা খলিফা বাক্তের মাধ্যমে আমি শিক্ষা অর্জন করেছি সো এটা আমার জন্য বিরাট পাওয়া আল্লাহ তাল্লার কাছে দোয়া করি শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন খলিফা বাক্তের এতায়াত করে দুনিয়া থেকে যেতে পারি আপনাদের সকলের ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য আল্লাহ ইসলাম আলাইকুম ধন্যবাদ জনাব তাজুল ইসলাম ফারুক সাহেব আপনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য এখন জনাব তারেক মোহাম্মশের সাহেবের কাছে আমার প্রশ্ন যে আজকে আহমদিয়া মুসলিম জামাত ক্যানাডার বাংলা ডেস্কের উদ্যোগে এবং ভয়েস অব ইসলাম বাংলা ডট ব্যানারে যে আন্তঃ সংলাপটি অনুষ্ঠিত হলো এই প্রথম বাঙালি বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা একত্রে এক জায়গায় একত্রিত হয়েছেন এবং প্রত্যেকেই শান্তি প্রতিষ্ঠার জন্য যে সমস্ত বক্তব্যগুলো রেখেছেন আপনিও রেখেছেন বিভিন্ন লেভেলে কি শান্তি প্রতিষ্ঠা করা যায় তো আজকের যে অভিজ্ঞতা আপনার সেটা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি শেয়ার করুন ধন্যবাদ সাইফুল ইসলাম সাহেব অভিজ্ঞতা খুবই চমৎকার খুবই ভালো লেগেছে এরকম প্ল্যাটফর্মে মানুষের সামনে কথা বলতে পারা বা তাদের মতামত শুনতে পারা এটা অবশ্যই সৌভাগ্যের বিষয় আমার প্রথমে ছোট্ট একটি জায়গায় অল্প কিছু লোক হবে শুনে খুব একটা ভালো লাগেনি সোজা কথা কিন্তু অনুষ্ঠান শেষে যখন দেখলাম যে আয়োজকরা যথেষ্ট সন্তুষ্ট এবং যারা এসেছিলেন তাদের মধ্যে থেকে কেউ কেউ আমাকে বললেন নির্দ্বিধায় যে যদিও জায়গাটা খুব ছোট্ট ছিল খুব কম লোককে ডাকা হয়েছে কিন্তু এরা ছিল এখানে বাঙালি সমাজের প্রতিনিধি তারা একদম বাংলার দেশের যে কমিউনিটি আছে তাদের প্রধান ব্যক্তি বর্গ তাদের সঙ্গে কথা বলতে পারে ভালো লেগেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন আর এদের প্রতিনিধিদের এবং যে একটি টেলিভিশন চ্যানেল আমাদের অনুষ্ঠানটি রেকর্ড করেছে তাদের এমডি এবং সিও তাদের তারা কথা বলেছে শুনেছি ভালো লেগেছে কিন্তু কোথাও যেন একটা আমার এটা আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি হয়তো আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারে কিন্তু কোথাও যেন একটা মনে হয়েছে যে কৃত্রিমতা প্রত্যেকেই আসলো এবং নিজের মতো করে কিছু কথা বলল। না তাদের ধর্মগ্রন্থর আলোকে কিছু বলেছে না তাদের কোনো ধর্মগুরুর কোন উক্তি তারা দিয়ে আমাদেরকে বোঝানোর কিছু চেষ্টা করেছে বর্তমান সমাজে বর্তমান পৃথিবীতে সর্বত্র মারামারি কাটাকাটি হানাহানি অশান্তি অরাজকতা এই কথাটা সবাই বলেছে কিন্তু এর থেকে মুক্তির উপায় কি যেটা আমাদের প্রধান আলোচ্য বিষয় ছিল সে বিষয়টিকে কিন্তু খুব একটা কেউ করণপাত করেনি ভালো করতে হবে ভালোটা কোথায় করতে হবে কিভাবে করতে হবে ভালোটা করার নেতৃত্ব কে দিবে কে আমাদেরকে ভালোর দিকে ডাকছে কিভাবে আমরা ভালো করব এই কথাগুলো আলোচনায় উঠে আসেনি যদি এই কথাগুলো আলোচনায় উঠে আসতো তাহলে আরও ভালো হতো আহমদীয় জামাতের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি এই আন্তধর্মীয় সংলাপ বা ধর্ম বিষয়ে যে আলোচনা এটি আজকে নতুন না হাসদি মোম্মি আলিয়া সাল্লাতেসালাম আঠারোশো ছিয়াশি সনে সর্বপ্রথম স্বামী সুগানচন্দ্রের আহ্বানে তিনি একটি আন্তধর্মীয় সংলাপে যোগদান করেন আন্তধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন তিনি আল্লাহতালার কাছে দোয়া করেন এবং এই সমস্ত অনুষ্ঠানের আমি একটি কথা বলে রাখি শ্রোতা মণ্ডলী এই সমস্ত অনুষ্ঠানের একটা মূল প্রতিপাদ্য বিষয় থাকে এবং বলাই হয় আয়োজকদের পক্ষ থেকে যে এটি আলোচনার মূল বিষয় আপনারা আপনাদের ধর্মের আলোকে আপনাদের পবিত্র ধর্মগ্রন্থের আলোকে এই বিষয়ে বক্তব্য রাখবেন কিন্তু আজকে আমি আমরা এই অনুষ্ঠানটিতে আপনাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন শ্রোতারা আপনারা যারা শুনছেন তারাও হয়তো অনেকে উপস্থিত ছিলেন আমরা এই আলোচনাগুলো শুনতে পাইনি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় কিন্তু আহমেদে জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা যখন স্বামী সোগানচন্দ্র এক হিন্দু ভদ্রলোক তিনি যখন পাঁচটি মূল প্রশ্ন দিয়ে একটি অনুষ্ঠানের আহ্বান জানান তিনি সোৎসাহে সেই অনুষ্ঠানে সাড়া দেন এবং তিনি এই সুযোগটাকে লুফে নেন আমি এদিক থেকে বলব যে একটা ভালো প্ল্যাটফর্ম পাওয়া গেছে যেখানে আমরা ইসলামের মূল শিক্ষা মূল নীতিগুলো কি তা তুলে ধরতে পারবো তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং আল্লাহ তালা তাকে জানান যে তোমার প্রবন্ধ মজমুন বালা রেহেগা মজমুন বালা রাহা এই এলহাম হয়েছিল তার প্রতি এবং পরবর্তীতে দেখা গেছে যে আল্লাহ তালার ফজলে তিনি একাধারে তিনি যে প্রশ্নগুলোর উত্তর লিখেছেন যেটা পরবর্তীতে ইসলামী উসুল কি ফিলোসফি উর্দু এবং পরবর্তীতে সেটা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে আমদি যে আমাদের কোরআন শরীফের পরে আমার মনে সবচেয়ে বেশি ভাষায় এই বইটি অনুবাদ করা হয়েছে বাংলায় অনুবাদ করা হয়েছে ইসলামী নীতি দর্শন বইটি যদি আপনি পড়েন তাহলে মানব জীবনের মূল উদ্দেশ্য এবং তার লক্ষ্য কি তা আপনি যেমন জানতে পারবেন পরকাল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তিনি দিয়েছেন ইমান এবং বিশ্বাস কী সেটাও তিনি বলেছেন এবং বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ এবং মুক্তির উপায় কী তাও তিনি বাদলে দিয়েছেন আসলে এই সমস্ত অনুষ্ঠানের মূল লক্ষ্যই থাকে যে আমরা যে সমস্যাটা সমস্যাটায় জর্জরিত এর থেকে পরিত্রানের উপায়কে আমরা আহমদি জামাতের লোকেরা যেহেতু আমাদের একজন খলিফা আছে আবার আমরা ঘুরে সেখানেই যাই আমাদের একজন নেতা আছেন তিনি আমাদেরকে পদ দেখান এই নেতা থাকা এবং না থাকার মধ্যে যে কথাটা শামসুদ্দিন সাহেব বললেন যে এরা এতিম আমরা এতিম না জোর গলায় দাবির সঙ্গে যে কথাটা বলতে পারে এটা অনেক বড় বড় বিষয় আমরা আমাদের যে কোনো বিপদে আপদে আমরা আমাদের খলিফার কাছে যাই আমাদের মাথায় যেন আমরা একটা হাত পায় আমাদেরকে সাহস দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি সৈয়দ হাসান এবং আরেকজন ছিলেন আন্তর্জাতিক চিত্রশিল্পী খ্যাতিমান চিত্রশিল্পী ওনার নাম হাসান দুইজনই নাস্তিকতার পক্ষে বলে গেলেন তারা বলে গেলেন যে ভালো মানুষ হওয়ার জন্য ধর্মের কি দরকার আর সারা পৃথিবীতে বিভিন্ন ধর্ম ধর্মের ধারক বাহক যে সমস্ত দেশগুলো যেমন সৌদি আরব ইউএমএনে হত্যাযজ্ঞ চালাচ্ছে বা বিভিন্ন দেশে যে মুসলমানরা আরেক মুসলমানকে কিনিং করতেছে এই অধর্মের যে উদাহরণগুলো দিলেন এর উত্তর এই প্রস্তুতগুলো তারা শেষের দিকে রিমার্কসগুলো করেছিলেন ধর্মের বিরুদ্ধে অভিযোগ করেছিল আপনি কি তাদের উত্তর খণ্ডাবেন একটু না এটা আসলে তাদের যে আপত্তিগুলো এগুলি একেবারেই যৌক্তিক আমি এই বলবো সমাজে তারা যা দেখছে তারা তাই বলেছে ধর্মের নামেই তো এই কাজগুলো হচ্ছে কিন্তু আপনি যেভাবে আমার বক্তব্য বলেছিলাম যে মুষ্টিমেয় কিছু লোক অন্যায় করবে এবং তাদের দোষটা আপনি পুরো ধর্মের উপরে চাপিয়ে দেবেন এটা ঠিক না আল্লাহ তালা কোথাও এমনটি করতে বলেননি এখন আল্লাহর নাম নিয়ে জোব্যা পরে আপনি বোম ফাটাবেন আর বলবেন যে এটাই ইসলাম এটা তো ইসলামের শিক্ষা না ইসলাম তো আমাকে অন্য কিছু শিক্ষা দিয়েছে এখন এই যে লোকগুলির কথা আপনারা আপনি বললেন যে তারা নাস্তিক বা তারা ধর্মবিমুখ ধর্মবিমুখ হওয়ার কারণও আছে কারণ যারা আমাদের সামনে ধর্মের নেতাসে যে বসেছে বা ধর্মের ঠিকাদার তারা ধর্মটাকে এমনভাবে উপস্থাপন করে কিংভূত কিমাকারভাবে যেটা কোনো সাধারণ বিবেকবান মানুষ কোনোভাবেই মানতে পারে না এখন আমাদের সামনে যেহেতু আমি আবারও ঘুরে আসি ওই কথাটাতে আমাদের সামনে যেহেতু কোনো একটা এক্সাম্পল নাই কোনো একটা আদর্শ নাই এই তারা আদর্শও দেখে না যাদেরকে তারা দেখে তাদের মাঝে কোনো সত্য বলে কিছু খুঁজে পায় না এই তারা ধর্ম থেকে দূরস্ব হয়ে গেছে আহমদীয় জামাত প্রতিনিয়ত এই চেষ্টাটাই করছে যে সত্য খোদা কি ইমাম মাহাদি আলাহ ইসলাত হাসান বলছেন যে আমি কেন পৃথিবীতে এসছি আমার আগমনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে খোদা সৃষ্টি এবং মাঝে একটা পঙ্কিলতা দেখা দিয়েছে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আমি সেই দূরত্বটা ঘুচিয়ে তাদের মাঝে এক নিবিড় সম্পর্ক বন্ধন রচনা করতে এসছি এখন যদি আপনি চান যে আল্লাহর কোলে আপনি আশ্রয় নেন তাহলে আল্লাহ যেদিকে ডাকছে সেদিকে আপনাকে যেতে হবে এই লোকগুলো যাদের দুজনের নাম আপনি বলেন আপনি এই ধরনের লোক সমাজে এখন হাজার হাজার পাওয়া যাবে এবং এদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং এটার একটা মূল কারণও আছে ফ্রাস্ট্রেশন অনেকগুলো কারণ আছে অনেকগুলো আপনি বক্তৃতার আলোচনার মাঝে মাঝে অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন আহমদীয় জামাতের বক্তব্য বক্তব্য আপনি তুলে ধরেছেন সত্যিকার ইসলামের শিক্ষা আপনি তুলে ধরেছেন আসল কথা হচ্ছে যে সত্যিকারী শিক্ষা থেকে যত আপনি দূরে সরে যাবেন তত আপনি বিপদে পড়বেন আর এই যেই মৌলবীরা করছে আমি উদাহরণ দিয়ে বলি আজকে আহমদীয় জামাতের তফসির সুদীজনের কাছে গ্রহণযোগ্য তারা এটা পছন্দ করেন কিন্তু মোল্লাদের যত তফসির আছে যা যার মধ্যে পচা গল্প ছাড়া কল্প কাহিনী ছাড়া আর কিছুই পাওয়া যায় না তারা বিভিন্ন নবীকে কোন নবীকে তারা মিথ্যাবাদী আখ্যা দিচ্ছে কোনো নবীকে তারা প্রেমিক পুরুষ আখ্যা দিচ্ছে কোন নবীকে তারা আরও জাদুকর আখ্যা দিচ্ছে তো এই ধরনের নবীদের সম্পর্কে যখন মন্তব্য করা হয় তখন সাধারণ বিবেকবান মানুষ যারা শিক্ষিত মানুষ যাদের বিবেক দিয়েছে বুদ্ধি দিয়ে আল্লাহ তারা তো এই বিষয়টি মানতে পারে না যে আল্লাহ নবী সে কীভাবে এই কথা বলতে পারে তখন তারা যেহেতু দুই দুয়ে চার মিলাতে পারে না তখন তারা ধর্ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয় মানুষের মধ্যে প্রবণতাই এটা যে মানুষ সস্তায় যে জিনিসটা পাবে সহজে জিনিসটা পাওয়া যায় সেটা নিতে চায় তো ধর্মকর্ম করতে গেলে তুমি পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় আপনি যে হাসান সাহেবের কথা বললেন তিনি নিজে একজন চিত্রশিল্পী তিনি আমাকে নিজে দেখিয়েছেন যে তুমি যদি কোনো কষ্ট করো তাহলে তুমি কেষ্ট পাবে তার যে কার্ডটা আমাকে দিয়েছে সেখানে দেখিয়েছে তার চেহারার মধ্যে বিভিন্ন মানে অস্ত্র ঢুকানো আছে কেউ তাকে মিনিস্টার জিজ্ঞেস করছে এটা কেন করছো বলছে যদি কষ্ট না পাও নিজেকে কষ্ট দিতে না পারো বা কষ্টে না কষ্ট সহ্য করতে না পারো তাহলে তুমি কেষ্ট পাবে না তো ধর্ম এই কথাটাই বলে যে প্র্যাকটিস করো ফজলের সঙ্গে উঠো ঘুম ভেঙে উঠো তাহাজুত পড় রোজা রাখো অর্থাৎ তোমাকে কষ্ট করতে হবে যদি আল্লাহকে পেতে হয় চেষ্টা করতে হবে সাধনা করতে হবে সংগ্রাম করতে হবে এখন এরা যখন এই কাজগুলো তারা করতে চায় না তারা চায় যে সস্তায় ভেস্তে টিকিট নিবে সস্তায় ভেস্তে টিকিট পাওয়া আমি সংখ্যা কথাগুলো এই জন্য বললাম যে আহমদের কথা আমরা আসলে জাতির কাছে আমাদের জাতির বিবেকের কাছে আমরা আমাদের কথাগুলো পেশ করছি বিচারের ভার তাদের কাছে গ্রহণ করা বর্জন করারই তাদের দায়িত্ব তো একজন সাবেক ছাত্র রেখাব এবং উনি প্রচুর গবেষণা করেন মানে আমি এই প্রশ্ন এই প্রসঙ্গটা শেষ করে যাচ্ছি সে যে ওনাদের প্রশ্নের দিকে আমাদের হাতে এই বিশেষ আলোচনা শেষ করে নিই তো তো একজন সাবেক ছাত্রনেতা বাংলাদেশের খ্যাতিমান ছাত্রনেতা এবং প্রচুর গবেষণাগণ রিসার্চ করে তার প্রশ্ন এরকম ছিল যে আল্লাহ বসে আছেন আকাশে আর অশান্তি হচ্ছে পৃথিবীতে তো এর মাধ্যমে তো সমস্যার সমাধান হবে না ধর্ম দিয়ে এই যে তার জাগতিক বাম চোখের দেখা এটাকে ডান চোখের তার মাধ্যমে তার ডান চোখটাকে কীভাবে আপনি উম খুলে দেবেন আর কেউ যদি অন্ধ না হয়ে মানে জেগে জেগে ঘুমায় তাহলে তাকে দেখানো আরো কষ্ট অন্ধে মরা পচা গলিত আমি আবারও আপনার দিকে আসছি আমি আপনার প্রশ্নের দিকে আসছি আমি শুধুমাত্র একটা উদাহরণ দিতে চাইলাম যে কোরআন শরীফের একটি বক্তব্য যে এই জগতে অন্ধ থাকে সে পরকালেও অন্ধ এইটা ওই বাহ্যিক চোখের কথা বলা হয় নাই যাদের বিবেকের চোখ অন্ধ তারা এই ধরনের অবাস্তব কিছু প্রশ্ন তুলে পরিবেশকে ঘোলাটে করা ছাড়া এর মধ্যে আর কিছুই পায় না আপনি দেখেন আপনি যদি আপনি যে মসিম হোসিম মোসিন যে যে শহরে যায় নাই সে সেই শহরের স্বাদ বা সেই শহরের সৌন্দর্য কীভাবে বলবে বলতেই পারে না আল্লাহ সত্তা কি আল্লাহ কি চান আল্লাহকে মানলে পরে আমাদের কি লাভ হবে যারা আল্লাহকে মেনেছে তারা কতটা লাভবান হয়েছে এই বিষয়টি যদি আমরা কনসিডার করি তাহলে এই ধরনের প্রশ্নের অবতারণা হবে না আমি বলে বিশ্বাস করি কিন্তু যারা একেবারে ধরেই নিয়েছে যে আল্লাহ উপরে বসে আছে না আর আল্লাহ উপরে বসে নাই। আল্লাহ সবার কাছে আছে কোরআন শরীফ বলে নাহনু আকরাবু ইলাইহে মিন হাবলিল বরিদ তোমার জীবন শিরারও নিকটে আল্লাহ তালা আল্লাহ মানুষের হৃদয় হৃদয়ে বাস করেন আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি চাঁদ চতুর্দশীর চাঁদ পূর্ণিমার চাঁদ যখন আকাশ উঠতো ছোটোবেলায় বাইরে যেতাম আর আমি বল হাঁটতাম আর বলতাম দে দেখো চাঁদটা আমার সঙ্গে যাচ্ছে আমার বোন বলতো না না আমার সঙ্গে যাচ্ছে চার ভাই বোন চাঁদকে নিয়ে কারা কারি করতাম আমরা যে আমার চাঁদ আমার চাঁদ কিন্তু চাঁদটা সবার জন্যই তো এটি মাত্র খোদার এক সামান্য সৃষ্টি তো খোদার এক সামান্য সৃষ্টি যদি একই সময় সবাকে সবাইকে সঙ্গ দিতে পারে সবার বাসনা পূর্ণ করতে পারে তাহলে এর যিনি সোসটা তিনি কি পারেন না তিনি অবশ্যই পারেন কিন্তু তাকে চিনতে হবে এই বামপন্থী বা যারা নেতিবাচক মনোভাব রাখেন তারা প্রথমেই ধরে নিয়েছেন যে আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করছে মানুষকে সৃষ্টি করছে গণ্ডগোলের জন্য এটা আল্লাহ করেন নাই আল্লাহ ধাপে ধাপে ধাপে ধাপে বিভিন্ন সৃষ্টি করার পর একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন সৃষ্টির মানুষের মাধ্যমে এবং মানুষকে বিবেক দিয়েছেন মানুষকে স্বাধীনতা দিয়েছেন বলছেন যে তুমি যদি এটা করো এদিকে যাও ভালো কিছু করবে এটা যদি করো এটা মন্দ হবে এবং এটাতে গেলে তোমার ক্ষতি হবে বিবেক দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে তুমি ডান দিকে যাও পুরস্কার পাবে বাম দিকে গেলে তুমি ক্ষতিগ্রস্ত হবে এখন আমি যদি স্ব ইচ্ছায় ডান দিকে না গিয়ে বাম দিকে যাই আর গর্তের মধ্যে পড়ি আর বলি যে আল্লাহ তো গর্ত বানাইছে তা আমার দোষটা কি এইটা মূর্খের মতো কথা হবে আল্লাহ তো চুরি করতে বলছে তা আমি চুরি করলে সমস্যাটাকে আল্লাহর হুকুম ছাড়া যেহেতু কিছুই হয় না আসলে বিষয়টা এমন না আল্লাহ সব কিছু দেখছেন কাউকে কথা দিচ্ছে না যেহেতু তিনি স্বাধীনতা দিয়ে রেখেছেন আমরা এই দেশের এই এই দেশের উদাহরণটা আনতে পারি আমরা পশ্চিম বিশ্বে যারা বসবাস করি বাচ্চাদেরকে তো আমরা প্রাচ্যে যারা বসবাস করি বাচ্চাদেরকে কিছুটা শাসন টাসন করা যায় কিন্তু এইখানে নাকি বাচ্চাদেরকে কিছু শাসন করলেই বলে এটা বেআইনি তাদেরকে এত স্বাধীনতা দিয়ে দিয়েছে এত বলগাহীন স্বাধীনতা যে এখন বাচ্চাদের বাচ্চারা মানে নৈতিকতা বলতে আর বাচ্চাদের মধ্যে কিছু নাই বাবা মাকে শ্রদ্ধা পর্যন্ত করা শেখানো হয় না স্কুল কলেজে এরপর যখন সমাজে ভারসাম্যতা দেখা দেয় বাচ্চাদের মধ্যে ভারসাম্যতা দেখা দেয় তখন তারপরে হো এটা তো কি হয়ে গেলো এটা তো এশিয়া লোকের আমাদের দেশে এসে সর্বনাশ করে ফেলছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে তো আমি যে কথাগুলো বললাম এর সারাংশ যদি আমি টানি তাহলে হচ্ছে যে আল্লাহ আমাদেরকে যে কাজটা করতে বলছে যদি আমরা সেই কাজটা না করি তারপরে আমরা সমস্যায় পরবো আর যে ব্যক্তি আল্লাহ দেখানো পথে চলে আমাদেরকে দেখিয়ে গেছেন যে এটা করলে পরে লাভটা হয়েছে তার আদর্শ অনুসরণ না করে একটা লোক যে করেই নাই। তার আদর্শ যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে সেই অন্ধ পথ দেখা যেভাবে আমাদের দুরবস্থা হতে পারে সেই দুরবস্থার শিকার হব ধন্যবাদ আহমদ তারেক মুহবাসের বিশ্লেষণমূলক উত্তরের জন্য এখন আবার আমরা পূর্বের বিষয়ে চলে ফেরত যাচ্ছি যেন শওকত আহমদ খান আমাদের স্টুডিওতে আছেন তিনি সুদূর ক্যালগিরি থেকে এসেছেন এখানে আহমদিয়া মুসলিম জামাত কানাডার অঙ্গ মলদিস আনসারুল্লার অ্যানুয়াল কনভেনশন চলছে দুই ব্যাপী এবং এই অ্যানুয়াল কনভেনশানে ক্যানাডার সর্বস্তর থেকে সব চল্লিশ শত ব্যক্তিরা একত্রিত হয়েছেন এক জায়গায় কিভাবে ধর্মের থেকে নিজেদের জীবনকে শান্তিতে পূর্ণ করা যায় এবং এই জিনিসটি সারা পৃথিবীকে বিলিয়ে দেওয়া যায় সেই জ্ঞান আহরণের জন্য। তো জার শকত আহমদ খান সাহেব আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের প্রাণ প্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ যিনি ইসলামের খলিফা প্রতিটি মানুষের প্রাণের কথা বলেন মানুষের হৃদয়ের কাছাকাছি থাকেন তার সাথে আপনার যে অভিজ্ঞতা সাক্ষাতের ব্যক্তিগত সেটা আপনার জীবনে কি ধরনের পরিবর্তন এনেছে আপনি বলবেন ধন্যবাদ সাইফুল ইসলাম সাহেব প্রিয় শ্রোতামণ্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুরের সঙ্গে আমার ব্যক্তিগত সাক্ষাতের যে বিষয় সেই বিষয়ে আমি বলার আগে আমি একটু আমার ব্যাকগ্রাউন্ড টেনে আনতে চাচ্ছি যদিও সময় সংক্ষিপ্ত আমার বাবা ওনার পরিবারে একমাত্র কনভার্টেড আহমদি এবং সেই আহমদিয়াত গ্রহণ করার কারণে ওনাকে গৃহহারা গৃহত্যাগ করতে হয়েছিল অবশ্য সেই গৃহত্যাগ ওনার একান্ত ব্যক্তিগত ইচ্ছাতেই হয়েছিল তো যাই হোক তো উনি যে যে আহমদিয়াত গ্রহণ করেছিলেন যে আহমদিয়াদের কারণে উনি গৃহত্যাগ করেছিলেন এবং বাড়ির সমস্ত মায়া মামতা ত্যাগ করেছিলেন তার সুফল আমরা সমস্ত ভাই বোন পৃথিবীর সব জায়গাতে যারা যে ভাই আমার ছড়িয়ে ছিটিয়ে আছে তারা সেই সৌভাগ্য বা সেই স্বাদ আমরা উপভোগ করছি এখন আসি আমি আমার পয়েন্টের দিকে আমি হুজুরের সঙ্গে আমাদের বর্তমান খলিফা সাহেব হজরত মির্জা মাসরুর আহমেদ হায়দা আল্লাহ তালিয়া আজিজের সঙ্গে দুবার সাক্ষাতের সৌভাগ্য লাভ করেছিলাম প্রথমবার ছিল দু সালে সেবার আমি আমার স্ত্রী আমার ছেলে এবং আমার শ্বশুর শাশুড়ি সহ একত্রে ওনার সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করেছিলাম তো প্রথম সাক্ষাতে আমার মনের মধ্যে একটা ভয় এবং ভিন্ন ধরনের একটা অনুভূতি কাজ করছিল কি হয় কি হয় এ একটা মানসিক অস্থিরতায় ভুগছিলাম তো যখন আমি হুজুরের রুমে প্রবেশ করলাম আমার কাছে মনে হলো যে স্বর্গীয় দীপ্তি যেটাকে বলা হয় সেই কক্ষে সেই ধরনের জ্যোতি ছড়িয়ে আছে এবং সেই জ্যোতি হুজুরের মুখমণ্ডল থেকে সেটা নিঃসৃত হচ্ছে আমি সম্পূর্ণ নির্বাক হয়ে গেলাম এবং আমার কথা আটকে যাচ্ছিলো সেই মুহুর্তে তো যাই হোক হুজুরের সঙ্গে আমরা সাক্ষাতের সুযোগ পেলাম এবং আমি আমরা সবাই ছবি তুললাম হুজুরের সঙ্গে এবং হুজুর আমার বাচ্চাকে একটা উপহার দিলেন যেটা সে সযত্নে তার কাছে রেখে দিয়েছে এখন পর্যন্ত এবার আমি আসি দ্বিতীয় সাক্ষাতের কথা সে দ্বিতীয় সাক্ষাৎ ছিল দু সালে আমি দু থেকে দু পর্যন্ত ইংল্যান্ডে বসবাস করেছিলাম এবং ইন দ্যাম আমি ক্যানাডার ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো যাই হোক দু সালে আমার সেটা কনফার্ম হয়ে গেলো আমি দোটানায় ছিলাম যে আমি কি সিদ্ধান্ত নিব। তো তখন হুজুরের সঙ্গে সাক্ষাৎ গেলাম হুজুরকে বিস্তারিত বললাম হুজুর গভীর মনোযোগের সঙ্গে আমাদের কথা শুনলেন কিছুক্ষণ উনি নীরব রইলেন নীরব থাকার পর হুজুর আমাকে যে পরামর্শ দিলেন বললেন তুমি যাও ওখানে তোমার সঙ্গে আমার ওখানে সাক্ষাৎ হবে আল্লাহ তালার কি অপার অনুগ্রহ দেখুন আমি ক্যালগেরি শহরে এসে বসবাস করা শুরু করলাম দু সালে দু হাজার ষোলো সালে হুজুর আকদাস আইদাউল্লাহ তালা বিনাসি লাজিজ আমাদের ক্যালগেরি শহরে আসলেন এবং সেখানে আমাদের সাক্ষাৎ হলো যদিও এক ব্যক্তিগত সাক্ষাৎ সুযোগ হয়নি বাট হুজুরের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম হুজুরকে দেখলাম এবং ওই ক্যালগেরি শহরের যে সমস্ত বাঙালি ভাইরা আছেন যারা আমাদের আহমদিয়াত সাদ গ্রহণ করেননি তারা আমার সঙ্গে একটা বিষয় শেয়ার করলো এইভাবে যে কানাডা শহরে আমরা কখনো দেখিনি রাস্তা বন্ধ করে কোনো নেতা বা কোনো কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া তো ওনারা আমাকে বললেন যে আজ এইরকম একটা ঘটনা ঘটেছে তখন আমি ওনাদেরকে বললাম উনি ছিলেন আমাদের স্পিরিচুয়াল লিডার স্বর্গীয় পিতা যাকে বলা হয় সেই স্বর্গীয় পিতা আমাকে যে উপদেশ দিয়েছিলেন যে তুমি কানাডায় যাও আমি তার সেই উপদেশ অনুসারে কানাডায় এসে বসবাস করা শুরু করলাম তো এই সংক্ষেপে এইটুকুই হচ্ছে আমার হুজুরের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা এবং আমার সমস্ত আমদি ভাইদের কাছে আমার একটা অনুরোধ যাদের সামর্থ্য বা সুযোগ হবে তারা জীবনে যেন অন্তত একবার হলেও হুজুরের সাক্ষাৎ গ্রহণ করেন এবং সেই আস্বাদ গ্রহণ করেন খেলাফতের আস্বাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনার ইমান উদ্দীপক সাক্ষাৎকার আমাদের সাথে শেয়ার করার জন্য একজন ওয়াকফে জিন্দিগি যার জীবন একজন ওয়াকফে জিন্দিকি যার জীবন উৎসর্গ করা হয় এবং তারা খলিফায় ওয়াক্তের প্রতিনিধিও বটে যারা ইনামুর রহমান সাহেব খলিফায় ওয়াক্ত আপনার সোলজার ডেডিকেটেড সোলজার তার সাথে আপনার সান্নিধ্যে তারা আপনি ছিলেন এবং আপনার যে অভিজ্ঞতা সেটা যদি সংক্ষেপে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বর্ণনা করেন ধন্যবাদ সাইফুল ইসলাম সাহেব প্রথমবার যখন আমি হুজুরকে দেখি তো সেই অভিজ্ঞতাটা যে একটা মনে যে অনুভূতি হয়েছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর প্রথম দেখার যে অনুভূতি আমার প্রথম যে চিন্তাটা মাথায় আসলো যে একটা মানুষ এত সুন্দর কিভাবে হইতে পারে এবং কোনো মেকআপ ছাড়া কোনো ধরনের সাজসজ্জা ছাড়া একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় তারপরে আমরা সব সময় বইতে পড়ি যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আপাদ মস্তক নূর ছিলেন এটার একটা ঝলক আমি দেখতে পেয়েছি যখন আমি প্রথমবার হুজুরকে দেখলাম আর তখন আমি সাথে সাথে আমার মাথায় এটাই আসলো যে আপাদ মস্তক নূর যদি কোনো মানুষ হয়ে থাকেন ইনিও একজন আপাদ মস্তক নূর আর তারপরে দ্বিতীয় আরেকটা কথা যেটা যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লা তাল ফজলে ছয় সাত বার হুজুরের সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে এবং প্রতিবার সাক্ষাতে আমি এটা অনুভব করেছি যে প্রতিবার সাক্ষাতে গতবারের থেকে হুজুরের প্রতি যে ভালোবাসাটা সেটা আমার বৃদ্ধি হয়েছে আর সাথে যে একটা অন্তরঙ্গ একটা সম্পর্ক সেটা আরও বৃদ্ধি হয়েছে আর একটা যে আমরা খুদবা শুনে থাকি সেখানে নসিহত করেন অনেক কথা বলেন সেটার একটা আলাদা প্রভাব থাকে কিন্তু যখন হুজুর তার অফিসে को एक कथा जो बोलें सेटार एत बसी प्रभाव है जानु चाहले ब्रेन थे बैरकर फैलते परेना तो यही कैकटा जिनमें हुजूर साथेक्टा बेपारे हुजूर साथे सतर पर एक आधात्मिक परिवर्तन प्रत्येक बार अनुभव करी और किवश्यारदानी तरह आबार आस्ते आस्ते हम आगे अवस्था अनेकटाते ही फिरते হুজুরের সাথে সাক্ষাতের পর প্রতিবার আমি নিজের মধ্যে একটা আধ্যাত্মিক পরিবর্তন অনুভব করেছি ধন্যবাদের যে সংক্ষেপে বলবেন ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব আসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত সুপ্রিয় সত্রী আমাকে বলতে বলা হলো যে হুজুরে খুঁদ কেন শুনি বা গুরুত্ব কী আমি সময় খুব স্বল্প আমি আমার মতো করে যা বুঝি সেটুকুই শুধু বলবো যে যার মতো করে বুঝবেন যার যার অন্তরের উপলব্ধি দিয়ে হুজুরের বিষয়টিকে বোঝেন এটাই আমরা জানি তা এই জন্যে আমি আমারটুকু শুধু বলতে পারি আমার কাছে যেটা মনে হয় যে আমি মানুষের একটা ফিজিক বা একটা শরীর আছে সেই শরীরে যদি কখনও রক্তশূন্যতা বা পানি শূন্যতা দেখা দেয় যদি ধরি যে পানি শূন্যতা দেখা দেয় তাহলে ডিহাইড্রেশন হয় আর ডিহাইড্রেশনের যে কী পরিমাণ কুপ্রভাব সেটা আমি আমার পরিবারে দেখেছি আমার স্ত্রীকে আল্লাহতালা মরার হাত থেকে বাঁচিয়েছেন আমি সেচদায় পড়ে গিয়েছিলাম হাসপাতালে আল্লাহ বাঁচাও খিচুনি উঠে গেছে পানি পানি শূন্যতার কারণে বিষয়টিকে এক্সাক্টলি এবং হুবহু আমার কাছে সেরকমই মনে হয় শরীরের জন্যে যেমন পানি শূন্যত হলে মানুষ एकदम खिचुड़ी उठे मरे जाए तेमनी भावे मध्य जे आत्ता आज मध्य जो एक विवेक आधे प्राण आई प्राणटा पानी सिंचन अभाव मृतब हो जाए जदि हुजूर साते सरकम जोाजोग ना रखी हुजूर खुदबा प्रति शुक्रवारे जो जुम्मार खुदबा दें अंत पक्षे जुम्मार खुदबा जी से प्रति शुक्रवार ना सुनी तो नाम जेमन आध्यात्तार एक खोरक पाँचवेलार नाम परिमा आल्लर द्वारा पाँच बेला जाए ये पाँच बलार नाम आल्लर का पाँच बल्ला जिन जाल्लहर सा सम्पर्क दृढ़ करी यही हुजूर हमें खोदवार माध्यम प्रति शुक्रवार कथागुलो तोमदियतर मे साथ मुस्लिम सम्प्रदायर सात नगण्य का एक छोट पार्थक्य भाव धरा देमियतर बड़ गुणटा हलो यही आहमदियतर हुजूर पीड़ाली करें ना बोलें आल्लर साजे बांधो आल्ला रज्जु के निजे शक्त कर धरो और अन्य पीड़ालीर निजे अहमिका कमान निजे पीड़ाली कल है तो हुजरे खुदवार गुरुत्व हमारे सरकम मना है आध्यात् जीवन पान, पानी शरि जो पानी दरकार है आध्यात् शर जन हुजूर खुदबा सरकम पानी मत ही क्या कर एक मानुष के जेम आठ ग्लानी खेत है प्रतिदिन প্রতিদিন হুজুরের খাটা সেরকমের মাধ্যমে শ্রোতাবিন্দা আপনারা আপনাদের ওয়েব পেজটা রিফ্রেশ করে নিন ডাব্লু ডাব্লু ডাব্লু ডট ভয়েস অফ ইসলাম বাংলা ডট কম সেখানে তিনটি চ্যানেল আছে একটি চ্যানেলে আপনার হুজুরের খুদবাগুলো শুনতে পাবেন দ্বিতীয় চ্যানেলে আমাদের যে প্রশ্নোত্তর আলোচনা সেগুলো শুনতে পাবেন এবং তৃতীয় চ্যানেলে পবিত্র কোরআন শরীফের তেলোয়াদ এবং বাংলা অনুবাদ শুনতে পাবেন এছাড়াও নামাজের গুরুত্ব সম্পর্কিত এবং অন্যান্য বিষয় অডিও ক্লিপ ওখানে দেওয়া আছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী শনিবার সরাসরি আবার এই মিথস্ক্রিয় ইন্টারেক্টিভ ডান চোখে দেখা অনুষ্ঠানে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম শেত নিজে ওকুকু কুম ফম